বিজস টিভি বাংলা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 আসসালামুকুম রিহিাতিল তফসির করবো সুর ফাতি ফাতর আয়ত নম্বর চব্বিশ এতে আল্লাহাকবী কানি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তোমাকে আমি রসুল করেছি সত্য রাসুল ইনার সাল্লা কাবিল হাক্কে বসিরা নজিরা হে নামি নিশ্চয়ই তোমাকে প্রেরণ করেছি সত্য নিয়ে সুসংবাদদাতা করে আর সতর্ককারী করে খালাফিহা নজির এমন কোন জাতি ছিল না যে জাতিতে সতর্ককারী অতিবাহিত হয়নি প্রত্যেক জাতিতে নবী রসুল পাঠিয়েছি আমরা জানি আর নাই জানি ভারত উপমহাদেশও আল্লাহ পাঠিয়েছেন কোনো যুগে চায়নাতেও আল্লাহ পাঠিয়েছেন যেখানে মানুষ থেকেছে সেখানে আল্লাহ আল্লাপাক রসুল পাঠিয়েছেন তবে আমরা বলতে পারবো না যে কে নবীর রসুল ছিল হয়তো তাদের নাম আমাদের কাছে আসেইনি বিশ্বস্ত সূত্রে আর যাদের নাম আমাদের কাছে এসছে তারা হয়তো নবীর রসুল ছিলেন না একমাত্র কোরআন একাডেমি পঁচিশ জন নবীর কথা বলা হয়েছে তাদের ওপর বিশ্বাস করা ইমান বীর রসুল ইমানের একটি স্তম্ভ আর বাকি যাদের সম্পর্কে কোরআন কিছু বলেনি সহিদি কিছু বলা হয়নি তাদেরকে মন গড়া রসুল নবী বলা জায়জ নাই ওয়াইউ কাজু ক্যা ফাজ্লা মিন কাবুলহিম হে নবী তোমাকে যদি এরা মিথ্যা মনে করে তো এটা নতুন কথা নয় বরং এদের পূর্বে যারা ছিল তারাও মিথ্যা মনে করেছে সেই যুগের নবী রসুলগণকে যা আথম রসুল হমবিল বাইয় না তাদের রসুলরা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়েছিল এসেছিল অবিল জবর লিখিত গ্রন্থ নিয়েছিল এসেছিল অবিল কুতা আবিল মনির আর দলিল প্রমাণ নিয়েছিল এসেছিল জবর ভাইয় সুস্পষ্ট দলিল আর জবর হচ্ছে লিখিত কোন প্রমাণ অবিল কিতাবিল মনির আর আলোক প্রদ কিতাবও নিয়ে এসেছিল তরাত ইঞ্জিল জবুর এছাড়া আমাদের কাছে নাম আসেনি সেজন্য নাম ধরে বলতে পারছেন বহু কিতাব আল্লাহ পাঠিয়েছেন যেগুলি যুগের আবর্তন বিবর্তনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সোম্মা আখালতুল্লিনা কাফারু অতপর আমি কাফেরদেরকে পাকড়াও করেছিলাম ফাঁকাই ফাঁকা না নাকি তখন আমার শাস্তি কেমন মজার ছিল আলমতারান্নালিনায় মান হে তুমি দেখো না যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফাহরাজারাত মুহা আর আমি আল্লাহ তাদ নান রকমের ফল উদ্গত করে থাকি অমিনাল জিবালে যোদাদুন বিদ ওয় মুখালিফুন আলু আহা ও আবি বসুদ আর পাহাড়ের মধ্যেও বিভিন্ন বর্ণের গিরি পথ রয়েছে অমিনাল জিবাল পাহাড় পর্বতে বিভিন্ন গিরিপথ রয়েছে যোদাদ কিছু সাদা ও হমরুন কিছু লাল সাদা পাহাড় রয়েছে আপনারা অনেকে জানেন হয়তো লাল পাহাড় রয়েছে মুখতালিফোন আলুয়ান রঙ বিরঙ্গের রয়েছে ওয়ারাবি বসুদ এমন কি নিকশ কালো রয়েছে কালো একেবারে পাহাড় এরকমও রয়েছে যেগুলির সংখ্যাই বেশি অমিনান্নাস ওয়া দাব আর পাক মানুষও বহু সৃষ্টি করেছেন ওদাব আর চতুষ্পদ জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন ও আনাম আম গবাদি পশু আল্লাহ সৃষ্টি করেছেন মুখালিফান আলুয়ান ও রঙ বিরঙ্গের নানান রকমের কীট পতঙ্গ অসংখ্য পশু পাখি অসংখ্য রকমের আল্লাহ সৃষ্টি করেছেন যারা জ্ঞানী আল আলামা ও মাদ্রাসা পড়ুয়া নাই মাদ্রাসা পড়ে অনেকে আল্লাহকে ভয় করে না পেট ব্যবসা করছে ও যারা জ্ঞানী কি সম্পর্কে জ্ঞানী আল্লাহ সম্পর্কে জ্ঞানী আল্লাহ পাখের নাম গণাবলী সম্পর্কে কুদরত ক্ষমতা সম্পর্কে জ্ঞানী আল্লা পাখের দিন সম্পর্কে কোরআন সুন্না সম্পর্কে জ্ঞানী আর আল্লাহ পাখের রসুল সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞানী এই তিনটি জিনিসকে বলা হয় তিনটি মূলনীতি যে মূলনীতি ওসুলের সালাসা এই তিনটি মূলনীতি সম্পর্কে প্রত্যেক মুসলিমের প্রত্যেক মানুষের জানা আবশ্যক মুসলিমকে এই জন্য জানা ফরজ যে এখন বিশ্বাস করেছে বিশ্বাস করেছ তাহলে বাস্তবায়ন করতো বাস্তবায়নের পালা আমল করতে হবে তাহলে জানতে হবে আল্লাহ সম্পর্কে জানো ভালো করে আল্লাহর দিন সম্পর্কে যেন ভালো করে আল্লাহ রসুল সাল্লা সালাম সম্পর্কে যেন ভালো করে ইনআল্লাহ হজিজুল গফুর নিশ্চয়ই আল্লাহ পাক সর্বজয়ী এবং মহান মার্জনাকারী ইন্নাজিন এতুলনা কিতাব আল্লাহ ওয়াকা মুভুর আল্লাহ পাক এখানে প্রশংসা করেছেন সৎকর্মশীলদের নিশ্চয় যা আল্লাহ পাক কিতাব তিলাওয়াত কোরআনে কিরিম পড়ে বুঝে পড়ে তিলাওয়তের দুইটি অর্থ একটা হচ্ছে লফজি তিলাওয়ব্দের তেলাওত পাঠ করা আর হচ্ছে মানবী আভ্যন্তরীন তিলাওয়া সেটা হচ্ছে কোরআনকারিম অনুসরণ করা ফলো করা আর তিলাওয়তের শাব্দিক অর্থে হচ্ছে অনুসরণ করা তালা এতুলো মানে কারো পরে আসা তার আপনি কোরআনকারিম আদর্শের পেছনে পিছনে থাকছেন তাহলে ওই আসল তেলাওয়াত শুধু মন্ত্র পাঠ করছেন কোরআনের তেলাওয়াত কিছুই বুঝলেন না এই তেলাওতে তেমন কোনো ফায়দা নেই খুব বেশি হইলে ওই অক্ষর প্রতি দশ নিক আলো পাবেন না আপনি ওয়াকামুসালাত এবং তারা সলাৎ কায়েম করে ওয়ান ফাঁকো মিম্মা রাজাক নাহম যা আমি তাদেরকে দান করেছি তা থেকে ব্যয় করে সিররান ও আলানিয়া গোপনেও আর প্রকাশ অধিকাংশ সময় গোপনে খরচ করে কিন্তু যেখানে প্রকাশ করা প্রয়োজন রয়েছে প্রকাশ করে যেমন জাকাত প্রকাশ করে দিতে হবে নাহলে লোকে বলবে যে লোকটা জাকাত দেয় না এত পয়সা না মালিক জাকাত দেয় না তাহলে জাকাত প্রকাশ করে দিতে হবে দান খেরাতের ক্ষেত্রে যখন দেখবেন যে আমি একাতে এই কাজটা করতে পারবো না গঠনমূলক কাজ তাহলে দেখিয়ে করব তাহলে দেখা দেখে আমার আরও দিনী ভাইরা তারা সহযোগিতা করবে সেজন্য দেখিয়ে দান করতে হবে কিন্তু যেখানে ফকির মিসকিনকে দিচ্ছেন লোকজনের সমাগমে দেবে না লুকিয়ে তার বাড়িতে দিয়ে আসেন ওইন তু ফুহ তু আল্লাহ ফারা আল্লাহরা বাকারাতে শিখিয়ে দিয়েছেন যদি ফকির গরিবকে দিতে হয় তো লাঞ্ছিত অপদস্ত করবে না মানুষের সামনে দিলে আর তাকে অপমান করলে না লুকিয়ে দিয়ে আসুন আল্লাহ ফেকরুল আলামিন তারপরে বলছেন ইয়ার জুন আিজারাতবুর যারা এই ভালো কাজগুলি করবে তার এমন ব্যবসার আশাবাদী যেটা কখনো ক্ষতিগ্রস্ত হয় না তাতে কোনো লোকসান নেই এটি হচ্ছে আসল ব্যবসা আল্লাহ পাখের সাথে লিও আফিয়াহ অজুর আহম যাতে করে আল্লাহ তাদেরকে পূর্ণ মাত্রায় বদলা দেন ওয়া ইয়াজিদ আহমিন ফজরে তার অনুগ্রহ আরও অধিক দেন ইন্না হোকা ফোরন শাকুর তিনি মহান মার্জনা এবং বড়ই মূল্যায়নকারী শাকুর মানে যিনি মর্যাদা দান করেন বান্দার আমলের আল্লাহ নাম শকুরের এই অর্থ আল্লাহ বলছেন হে না তোমাকে যে ওই করেছি কিতাব থেকে সেটা হচ্ছে চিরসত্য মুসাদ্দে কালেমা বেদে এর পূর্বে যেসব কিতাবাদি এসেছিল তার সত্তায়নকারী আল কোরআন যেগুলি মৌলিক বিষয় ভালো জিনিসগুলি তওরাতিন জিলে ছিল সেগুলির সত্যায়ন করেছে কোরআনেক সেগুলি রাখা হয়েছে আল্লাহ তার ইন্ন নিশ্চয়ই আল্লাহাকবর রাখেন সবকিছু দেখেন সোমা ইস্তাফাই অতপর আমি আলকিতাব কিতাবের ও বানিয়েছি বানিয়েছি সব লোকদেরকে যাদেরকে আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি তারা তিন ভাগে বিভক্ত আল্লাহ পাক মুসলিম জাতিকে বিশ্বাসীদেরকে মমিনদেরকে তিন ভাগে ভাগ করেছেন আর তিন দলে জান্নাতে যাবে যদি সত্যিকার অর্থে ইসলামের হেফাজত করে থাকে ফামিন হোম জোয়ালেমুল্লিনফি তাদের এক দল হচ্ছে যারা নিজেদের ওপর কিছু জুলুম করেছে কিছু গুণা লিপ্ত হয়েছে কিন্তু তৌহিদ ঠিক আছে শির্ক মুক্ত খুফুরি করেনি ইসলাম ভঙ্গ করেনি অমিন হোম মুক্ত আর তাদের একদল মধ্যমপন্থী ফরোজ ওয়াজিব আদায় করেছে আর হারাম নাজাজ থেকে বেঁচে থাকেছে মধ্যমপন্থী অমিন হোম সাবেক খায়রাত আর তাদের একদল হচ্ছে কল্যাণের কাজে অগ্রণী ফরোজ অজিব আদায় করেছে হারাম নাজাজ থেকে বেঁচে থেকেছে মাকড়ু অপছন্দনীয় থেকে বেঁচে থেকেছে সোনাত মুস্তাহাব করেছে তাহা যুদুজার হয়েছে পাঁচক তো নামাজ পড়ার পরে হ্যাঁ এরা আর যারা জালেমলেন সেই তারা ফরোজ অজীব আদায় করলে কিছু ঘাটতি করেছে বেশ কিছু অজেবাতে জরুরি দায়িত্ব তাতে ঘাটতি করেছে হারাম নাজাজ কাজ করেছে নামাজ পাঁচক পড়েছে কিন্তু হারাম খেয়েছে কিছু হারাম উপার্জন করেছে হারাম দেখেছে হারাম কথা শুনেছে গান বাজনা শুনেছে হারাম ব্যবসা বাণিজ্য করেছে এরা জালেম নিকা হল ফাদুল কবির এটাই হচ্ছে আল্লাহ পাকের মহা অনুগ্রহ যেই উম্মতকে আল্লাহ বাছাই করেছেন আর আল কোরআন এর ওয়ারেফ তিন শ্রেণীর হইতে হবে আর যারা সিরকে লিপ্ত বড় সিরকে তারা ইমান কি শেষ করলো যারা কুফরিতে লিপ্ত জন্মসূত্রে মুসলিম পরকাল সম্পর্কে কোনোদিন চিন্তাশীল নাই তিন দলের কোনো একটি দলেও সামিল না জান্নাত আদিন তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে ইউহাল্লাউ না সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ এবং মণিমুক্তার কঙ্কন দিয়ে পুরুষদের জন্য জান্নাতে স্বর্ণ আর মণিমুক্তার কঙ্কন থাকবে দুনিয়াতে স্বর্ণ এবং চাদি পুরুষদের জন্য হারাম করা হয়েছে আর তাদের পোশাক হবে রেশমের কারুল আহমদুলিল্লা আজহাবা আন্নাল হাসান আর আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবে সেদিন জান্নাতিরা জাননাতে গিয়ে বলবে সমস্ত পুরো শংসা আল্লাহ পাকি যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন দুনিয়াতে অনেক কষ্ট করেছি বলে গেছি যিনি আমাদেরকে স্থান দান করেছেন তার অনুগ্রহে সম্মানিত দার আল স্থায়ী বাসস্থলে আমাদেরকে আল্লাপাক অবস্থান দান করেছেন ফিহা নাসাব এখানে আমাদের কোন কষ্ট স্পর্শ করে না এখানে আমাদের কোন ক্লান্তিও আল্লাহর সামনে হয়েছে এমন কোন আল্লাহ পাকের ফায়সালা হবে না যে তাদের মত আসবে কোনো মত হবে না মৃত্যুকে পাক জবাই করে দিবেন এক পশুর আকার দিয়ে জাহ্নাত জাহানের মাঝখানে যেমন সহি হাদিস তারা প্রমাণিত আজাব ইহা আর তাদের জাহান নামের এই আজাব হালকাও করা হবে না কাজা কুল্লা কফুর প্রত্যেক অবাধ্য কাজ্ঞকে এই রকমই আমি দেব। দেবো খুন আফ ফিহা আর জাহান নামে এরা চিৎকার করবে সোরাখ থেকে ইয়াস্তারে খুন তারা চিৎকার করবে জাহার নামে রব্বানা আর বলবে আখরেজ না আল্লাহ আমাদেরকে বের করে নাও এত স্পষ্ট প্রমাণ করে যে জাহান নামে জ্বলবে তখনও আকাঙ্ক্ষা করবে আল্লাহর কাছে আল্লাহ একবার বের করো একবার বের করো আর হাসের মাঠেও করবে অন্য প্রমাণ করে আর মতের সময় করবে এই তিন স্তরেই দুনিয়ায় ফিরে আসতে চাইবে সংশোধন করতে চাইবে অবাধ্য কাফের মুশ্রেকরাম আখরেজিনা আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বের করে দাও না আমরা কুননা না আমাল যা আমরা পাপ করতাম ওইগুলো ছেড়ে দিয়ে আমরা ভালো কাজ করব। আল্লাহ তখন বল আওয়ালামের তাজাকার রুফি হেমান তাজাক্কার ফাজুকু আমলে তোমাদেরকে কি এমন আয়ু যাতে যারা উপদেশ নেওয়ার তারা উপদেশ নিতে পারত ৫০ বছর ষাট বছর আল্লাহ যদি এসেছিলেন নবীর পরে নবীর ওয়ারেসিন আলেমে দিন দায়রা এসেছিল ওয়াইজ এসেছিল বুঝিয়েছিল বাপ মা বলেছিল সংশোধন করতে ফাজুকু ফলিজিনুতরাং তোমরা আসাদন করো শাস্তি दिगे आरोप फिर एम घटना उच्छेद्लम के राजत्व दिलेन ज्ञान दिले मनोनी मेरे कुरान सन्ना जो मेरे ना आल्लर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 প্রতি বুধবার রাত আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 आसु रसुल्लामेर रेखे जावा श्रवणर मध्यमे निजे ईमान तजा करियजुस्सीन दर्शे हमारा थकून देख रिया सालेहीन परवर्ती अनुष्ठान पिसाए সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আবার আল্লাহ পাক রবুল আলমসুরায় ফাতের আয়াত নম্বর ৩৮ আটত্রিশের সাদ করছেন আলম গাইব ইসামাওয়িওয়াল আর্দ ইন্ আলিমাতি সদুর নিশ্চয়ই পাক আসমান সমূহ এবং জমিনের অদৃশ্য সম্পর্কে সম্যজ্ঞানী একমাত্র আকাশ আর জমিনের গাইব অদৃশ্য সম্পর্কে যিনি জানেন তিনি এক আল্লাহ ওহদাহুল আশারিক তার কোনো শরিক নেই কি মানুষের বক্ষের কথাও জানে না অন্তর্জামী তিনি আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে ইসলাভিস্ত করেছেন এক জাতি যায় আর এক জাতি নেতৃত্বে আসে বাপ চাচারা মরে গেছে ছেলেরা বড় হইল এরাই মুরুব্বী হইলো দাদারা চলে গেছে বাপদের যুগ এসছে বাপেরা চলে গেছে এখন আপনাদের যুগ এসছে আপনারা চলে যাবেন আপনার ছোটকার আসছে পর আরেক দল আসতেই থাকবে আল্লাপাক পৃথিবীতে এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন ফামান সুতরাং যে এই ব্যক্তি পৃথিবীতে কুফরি করবে এই কুফরির পরিণাম তাকেই ভোগ করতে হবে ওয়ালাই আজিদুল কাহিনা কুফর ইন্দর ই अबाधीदुल काफर खासारे कूफुरी तरफ क्षति के बृद्धि कर समय गुनार बलेंस क्षतिग्रस्त हो चे. যাদেরকে তোমরা আহ্বান করে থাকো আল্লাহকে বাদ দি আর এরা পৃথিবীতে কোন বস্তুটা সৃষ্টি করেছে দেখাও তো একটা যে গরুটা অমুকঅলি সৃষ্টি করেছে হ্যাঁ আর অমক অমোক সাহেব সৃষ্টি করেছে দেখাও তো দেখি অমক দেখি আল্লাপা বলছেন অংশীদারি আছে কিতাবান নাকি তাদেরকে কোন আমন গ্রন্থ দিয়েছি যাতে এই শিরকের শিক্ষা আছে ফাহুম আলা সুতরাং তারা স্পষ্ট দলিল প্রমাণের ওপর তারা প্রতিষ্ঠিত আছে এমনও নয় বলে থাকে। আল্লাহাক কথা সমূহ আর পৃথিবীকে ধারণ করে রয়েছেন যাতে করে তা নড়ে না যায় ধ্বংস না হয়ে যায় আল্লাহাক নিয়ন্ত্রণ করে রেখেছেন ধারণ করে আছেন আর কুতুব আবদাল তারা পৃথিবীকে ধরে আছে নয় আল্লাহর গজ পৃথিবী ধ্বংস হয়ে যেত অমুক দেশে বালা মুসিবত আসতে যাচ্ছে সুতরাং কতুব সাহেব যাচ্ছেন রক্ষা করতে অমুক জায়গায় গান বাজনা হচ্ছিলো সেই আল্লাহ আল্লাপাক উল্টে পাল্টিয়ে দেবেন এরা ধরে রাখবে এ কথা পীরদের কিতাব আছে কোনো কাল্পনিক কথা বলছি না আমি সব কথাই বলি মানে কাল্পনিক কোনো আমি দৃষ্টান্ত উপমাপ করি না আল্লাহ একমাত্র ধরে থাকেন আল্লাহ তারপরে তার ছাড়া আর কে ধরে রাখতে পারে কেউ ধরে রাখতে পারে না ইনাহা হালিমন গাফুরা তিনি অত্যন্ত সহিষ্ণু ধৈর্যশীল ওই জন্য এত পাপ হচ্ছে আল্লাহর জমিনে তারপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন ধ্বংস করেন না পৃথিবীকে আসমানকে আল্লাপাক অতিমার্জনাকারী যারা ভুলের ক্ষমা চাই ক্ষমা করেন আর অবাধ্য হয়ে থেকে যায় তারপরে আল্লাহাক ধৈর্যশীল ধৈর্য ধারণ করেন ওয়াশাম জাহাদাই মানিম এ কাফের মুশ্রিকরা অকাট্য শপথ করে থাকে আরব মুশ্রিকরা মক্কার মুশ্রিকরা যখন অন্য জাতির সাথে লড়াই দ্বন্দ্ব হইতো তখন একে অপরকে ধমক দিত থামো থামো শেষ নবী আসবি আমরা শুনেছি ভবিষ্যবাণী আসলে তোমাদেরকে দেখব ইয়াহুদীরা তাদের কিতাবে যেহেতু এই জ্ঞানশীল ইয়াহুদীরা বলতো অন্য মুশ্রেকদেরকে ধমক দিয়ে জানো শেষ নবী আসবে শেষ নবী আসলে সবগুলিকে তোমাদেরকে দমন করবো তার নেতৃত্বে যখন নবী আসলেন কিন্তু ইসরাইল গোতরে হইলেন না ইসরাক আল না ইসমাইল গোতরা আসলেন হিংসা করে অস্বীকার করল ওয়াকস্লাহ জাহেদাই মানি সে কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন লাইন আহম নজির আহদামিন যদি তাদের কাছে কোনো সতর্ককারী নবী আসে তাহলে অবশ্যই তারা সমস্ত জাতির চাইতে বেশি হৃদায়ত প্রাপ্ত হয়ে যাবে আমরা সঠিক পথ নেবা যখন সতর্ক কেন এরা পালালো আল্লাহ রসুলের কাছ থেকে কেন ওই বিশ্বাস করলো না এই জন্য যে তারা পৃথিবীতে অহংকার প্রকাশ করেছে অহংকার বশতাই এবং খারাপ চক্রান্তে লিপ্ত হয়েছে মানুষ যখন খারাপ চক্রান্তে লিপ্ত হয়ে যায় সাথীর সঙ্গী খারাপ হয়ে যায় তখন ওই মহল ছেড়ে মুক্ত হয়ে আসাটা কঠিন হয়ে পড়ে ওয়লা ইয়াহিকুল মাকরু সৈয় ই আহলিহি আল্লাপাকের নীতিমালা একটি বলছেন যে খারাপ চক্রান্ত ও চক্রান্তকারীদেরকেই ঘিরে ফেলে ফাহালিয়ানুজোরনা ইল্লা সুল্লা তালা বলেন তাহলে কি তারা প্রাচীন যুগের লোকদের যে নীতিমালা ছিল সেটাই তারা চাই তারই অপেক্ষায় রয়েছে মানে আগের যুগের লোকেরা অবাধ্য ছিল আধ সামুদ জাতিরা আর তাদেরকে ধ্বংস করেছিলাম সেই রকমই তারা চাই নাকি শুনে রাখো ফালান্তাজেদ আল সুন্নাতুল্লাহ তা দিলা কখনও আল্লাহ পাকে নীতিমালায় রদবদল পাবে না ওয়ালান্তাজেদ আলি সুলনাতুল্লাহ তাহিলা আর আল্লা পাকে নীতিমালাই কখনও ব্যতিক্রম পাবে না তোমরা তারই যদি প্রতীক্ষায় থাকো তাহলে ঠিক আছে কুফরি করো পাপ করো নবীকে অমান্য করো আর নবীর সাথে দুর্ব্যবহার করো আর প্রতীক্ষায় থাকো আজাবের শাস্তির আওয়ালাম আর তারা পৃথিবীতে ভ্রমণ করে না পূর্বের জাতিগুলির দশা কি হয়েছিল আগের জাতিরা বেশি শক্তিশালী ছিল ইউ জেইন আকাশ সমূহে আর পৃথিবীতে এমন কোনো শক্তি নেই কোনো কিছু নেই যা আল্লাহকে হারিয়ে দিতে পারে আল্লাহ কিছু করতে চান আর ওরা করতে দিচ্ছে না যেমন দুনিয়ার নেতাদের ক্ষেত্রে এটা হয় ক্ষমতায় যে সরকার আছে এই সরকার কিছু পরিকল্পনা হচ্ছে করবো আর বিরোধী দল করতে দিতে চায় না হচ্ছে না হচ্ছে না একই দেশে হচ্ছে আবার এক দেশ করতে চায় আর দেশ করতে দিচ্ছে না বাধা সৃষ্টি করছে রাবুল আলমিনের ক্ষেত্রে কোনো শক্তি নেই যে আল্লাহর কথায় কাজে ইচ্ছাই বাধা সৃষ্টি করবি আল্লাহকে হারিয়ে দেবি ইন্নাহ কান আলিমান কদিরা কারণ আল্লাহ পাক সব কিছুই জানেন আর সর্বশক্তিমান তিনি মানুষ পাপে লিপ্ত হবে আল্লাহ পাক প্রত্যেকটি পাপ গুনার ক্ষেত্রে যদি ধরে নিতেন পৃথিবীতে কিছুই রাখতেন না আল্লাহাক আল্লাহ বহুবার মাফ করেন মানুষকে আর বহু মানুষকে আল্লাহ মাফ করেন অধিকাংশ লোককেই আল্লাহ পাক ছাড় দিয়ে রেখেছেন যার ফলে পৃথিবী আছে আর নাহলে পৃথিবী কখন ধ্বংস হয়ে যেত আল্লাহা বলছেন ওয়ালাউ ইউজুল্লাহ মা কাসাবু মানুষের কৃত কার্যের কারণে অর্থাৎ পাপের কাজের কারণে অন্যায় পাপের কারণে যদি মানব জাতিকে আল্লাহ পাকড়াও করতেন ধরতেন মা তারা আল্লাহ জাহারি আহমিন দাব্বা তাহলে এই ভূপৃষ্ঠে একটি প্রাণীকে আল্লাহ রাখতেন না কোনো কীট পতঙ্গ পশু পাখিই থাকতো না আল্লাহর আজাব আসতো আল্লাহর একটা আজাব শুধু নেন দুর্ভিক্ষ অনাবৃষ্টি যদি বেশ কিছুদিন বৃষ্টি না হয় তাহলে ফসল জন্মাবে না মানুষ শুধু মরবে পশু পাখি প্রাণী কীট পতঙ্গ সব মরে সাফ হয়ে যাবে শৈন্য জমিন থেকে একটা ঘাসপাত পর্যন্ত থাকবে না তাই না আল্লাহ তাই বলেছেন এখানে তাহলে আল্লাহ পাখি এছাড়া তো বহু রকমের আজাব আছে আল্লাহ যদি সমুদ্রকে শুধু বলে দেন যে সমুদ্র বলা হচ্ছে যে পৃথিবীর চার ভাগের তিন ভাগই জল আর এক ভাগ হচ্ছে স্থল আল্লাহ যদি শুধু সমুদ্রকে বলে হে ভারত মহাসাগর হে আটলান্টিক হে প্রশান্ত ডুবিয়ে দাও বাকি অংশটুকু মা তারা কালা জাহারে হামিন একটি থাকবে না আল্লাহ পাকের বহু এই এইরকম আজাব রয়েছে যা আল্লাহ ইচ্ছা করলে করতেন কিন্তু আল্লাহ তিনি দয়া করেন অবাধ্যকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওয়ালাকিন ইউ আখেরহ এলা আজালি মোসাম্মা তবে আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়ে থাকেন নির্ধারিত সময় পর্যন্ত দুনিয়াতে যতটা সময় আছে ততটা সময় দেন দুনিয়া ধ্বংস হয়ে আখেরাত হওয়ার যতটা সময় আছে ততদিন আল্লাহ ছাড় দিয়েছেন ফেদাজা আজ আহম যখন তাদের সময় চলে আসে নির্ধারিত ফাইন্ আল্লাহ তখন আর তাতে আগে আর পরে হয় না ফাইন্ আল্লাহ কানবেশীরা জেনে রাখো যে আল্লাহ ফাকরবুল আল তার বান্দাদের সম্পর্কে অর্থাৎ তার সৃষ্টি সম্পর্কে আল্লাহর সমস্ত সৃষ্টি তার বান্দা বসিরা আল্লাহ ফাকরবুল আল সব কিছুই দেখেন আর মানুষ আল্লাহ কোনো কোনো আয়তে সমস্ত মানুষকে বান্দা বলেছেন সমস্ত সৃষ্টিকে বান্দা বলেছেন সমস্ত মানুষ বান্দা আল্লাপাকের সৃষ্টি হিসাবে বান্দা আল্লাপাকের সৃষ্টিগত যে নীতিমালা আছে ওই নীতিমালা মোতাবেক চলাফেরা করে এই দিক দিয়ে তারা বান্ধা আর আর হচ্ছে বিশেষ অর্থে খাস অর্থে বান্দা বলা যেটা হচ্ছে আল্লাপাকে যারা অনুগত আল্লাপাকের বিধান মেনে চলে তারা বান্ধা আল্লাপাক মমিনদেরকে ওই ক্ষেত্রে বান্দা বলে সম্বোধন করেছেন কাফের মুশ্রিক পাফিস্ট তারাও আল্লাপের বান্দা সৃষ্টিগত নীতিমালা মেনে চলার ক্ষেত্রে কিন্তু আল্লাপাকের শরীয়তের বিধান মানার ক্ষেত্রে আল্লাহের তারা বান্ধা নয় তার তারা বান্দা ব্যাপক অর্থে বান্দা খাস অর্থে তারা পাকের বান্ধা নয় পার্থক্যটা কি ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ফকির এবং মিসকিন আল্লাহাকুল আলম কোরআন ফকির মিসকিন পাশাপাশি বেশ কিছু আয়ত উল্লেখ করেছেন আর কখনো কখনো কোন জায়গায় ফকির কোন জায়গায় এর ব্যাখ্যা সম্পর্কে সবচাইতে বেশি ঠিক হচ্ছে যে ফকির মিসকিন চাইতে বেশি দরিদ্র দুটোর মানে হচ্ছে দরিদ্র অভাবই কিন্তু ফকির যেই ব্যক্তির প্রয়োজনের কিছুই নেই হয়তো অথবা থাকলেও সামান্য আছে আর মিসকিন ওই ব্যক্তি যার অর্ধেক বা তার বেশি আছে প্রয়োজন যতটা অর্ধেক বা তার বেশি আছে কিন্তু সম্পূর্ণ নেই একজনের বাড়িতে তিনবার খাবার লাগবে দুইবার আছে কিন্তু একবার শুধু রাত্রের খাবার নেই বা সকালে নাস্তার ব্যবস্থা নেছে মিসকিন খাবার ব্যবস্থা ফুল আছে কিন্তু চিকিৎসার ব্যবস্থা নেই মিসকিন কাপড়ের ব্যবস্থা নেই সে মিসকিন কিন্তু ফকির নয় সে ফকির ওই ব্যক্তি যার হয়তো সকালে নাস্তায় শুধু আছে আর নেই কিছু নেই চিকিৎসার ব্যবস্থা নেই বাড়িঘরও নেই মিসকিনটা ফকির চাইতে বেশি একটু সচ্ছল সময় শেষ হয়েছে এখান থেকে আমরা শেষ করছি আল্লাফাক যেন আমাদের মেহনত কবুল করেন যা বললাম তারা সময় মুদারফত্লা রে হল হল রফত রব্বিকলে समाज लोक देखे बुझाते बहुदी हेदायत दिए थे আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের প্রতি বুধবার রাত সাড়ে সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় ডাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে